وَأَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لا ولا لَهُ وَلَا نِدَّ لَهُ وَلَا نِدَّ لَهُ وَلَا حَدَّ لَهُ وَلَا حَدَّ لَهُ ولا ওন সাধন সেব না ও তোবি না ও তোবি বুলো বিদন আবুহু আলি সালি রি লালা আলি হাবি ও তসলিমন কির أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفروا ربكم إنه كان غفارا وقد قال رسول الله صلى الله عليه وسلم تمعو العصيت في غزب الرب আমান্তু বিল্লাহি সদা কুমলা ও নাহি দে ও মর দে রুকদ মস্তি কেদার সূপি কিশোরী অত ফকদ মস্তি আহওয়াল পকি কিশোরী অত ফকদ মস্তি এ গোপার চশ মে যদা নাজা শাহনী শায় গাহে কু দা গাহন কেন গাে কু দা গাহন গোর সরকা গর বহো একে মালেকে আবার আরশো সে তা পর দিরহমুদিনার করব বাহরে আগর দুরে বনে পারস বনে কো সার ওকে তরফ হোকে মেয়ে দের সালে কে মে কিহে আব তু কে सब ছোড় কর মোহাম্মদ কো উঠা লে সব ছোড় কর سبحانک اللہ علم لنا الا ما علمتنا انہ Kel� Christopher اللہم انفانی بی ما علمتنی و علمني بی ما انفعونی و زیدنی علما اللہم زیدنی منا و قطحا و علما و یکین بلاغ العلا بکمالی ہی کشافت دجا بجمالی ہی চমকতা তে রোজা কি মঞ্জর সালামত রে তে রোজা কি জালি বলা গলোলাপথা জমালি নতি হি আ ছৌকে অব হমে বিলো কশপা বি জমালি হসুন জমিও খিসি ও জমানা মে মজ থে আলে পুর তোলা গলোলা জমি জমি কি মাহবুব কেব শবাহ আয়া হো হকি তুসো কর দে ম সূরত লে গল তমালি জমিও খিসি মুে গোপালু মুসাফির সমঝো মহি মুঝে বসে যান বসে যান মোহন আল্লাহ যারা আসবে তারা নামাজ পড়বে বাস কথা শেষ মোহন আল্লাহ বুলাল আমি দরবারে লক্ষ করে শুক্রিয়া দেখি যিনি আমাদেরকে ঈদুল ফিতরের মসজিদে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহের অগরিত আয়াত থেকে একটি এবং একটি হাদিস আপনাদের সম্ভব পড়েছি ইনশাল্লাহ নির্ধারিত সময়ের ভিতরে জামাত দাঁড়িয়ে যাবে কিছু কথা বলবো আল্লাহ রব্বুল আমাদের সকলকে কথাগুলো মনের কান দিয়ে শোনার তৌফিক দান এই আলোচনাগুলো আসলে প্রায় ঈদের সময় হয়ে থাকে আমি আবার রিবাইজ করছি হুজুরপাতাম রমজানের পূর্বে সাহাবাইকরাম রমজান মাসে সাহাবাইকরামকে আদেশ করলেন ও হুজুরুল মিম্বারা হ্যাঁ আমার সাহাবারা তোমরা সকলে মিম্বারের কাছাকাছি হয়ে বসো সকল সাহাবাইক রাম মিম্বর কাছাকাছি হয়ে বসার পর আল্লাহর নবী মরজিদে নবীর প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বললেন অতপর দ্বিতীয় সুইতে পা রেখে আমিন বললেন তৃতীয় সুইতেও পা রেখে আমিন বললেন খোদ্ দিলেন নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর সাহাব একরাম হুজুর পাক সাল্লাহ আলাইসালামকে প্রশ্ন করেছেন ইয়া রসুল আজকে আপনার থেকে আমরা ব্যতিক্রম একটি জিনিস শুনতে পেয়েছি যেটা অতীতে আর কখনো শুনে নাই প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে অনুরূপ আমিন বললেন তৃতীয় সুইতে পা রেখেও আমিন বললেন তার কারণটা কি হুজুরবাদ সাল্ল্লাহু আলহী আসসালাম বলেছেন যে একটু আগে হজরত জিব্রিল আমিন আল্লাহ সাল্লাহাম আমার কাছে তাসড়ি বেনেছেন এবং তিনটি বিষয়ে বদয়া করেছেন এবং আমাকে আমিন বলার জন্য আদেশও করেছেন তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে ব্যক্তি তার বৃদ্ধ মাতা পিতাকে মাতা পিতার উভয় জন অথবা কোনো একজনকে পেয়েও নিজের উপর জান্নাতিব করতে পারে নাই সেই ধ্বংস হয়ে যায় তখন আমি জিবরিলের এই বদয়ার সঙ্গে আমিন বলেছি মানে হে আল্লাহ তুমি কবুল করো মানে সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় নম্বর জিবরিল বদোয়া করেছেন যে ব্যক্তির সামনে হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামের নাম আলোচনা করা হবে কিন্তু সেই আল্লাহর নবীর উপর দুরুদ না পড়বে সেও ধ্বংস হয়ে যাক আমি আমিন বলেছি তৃতীয় পর্যায়ে বলেছেন রমজান মাছ হয়েও যে ব্যক্তি তার জীবনের গুণাগুলো মাফ করতে পারা নাই সে ধ্বংস হয়ে যাক তখন আমি জিগ্রিলের সঙ্গে আমিন বলেছি মানে হে আল্লাহ তুমি কবুল করো আমার ভাইরা রমজান মাছ তো আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা আমাদের গুণাগুলো মাফ করাইতে পারছি না। যদি মাফ না করাইতে মাফ নাই করাইতে পারলাম তাহলে আমরা জিবরিলের বদওয়ার মধ্যে আমরা পড়ে গেছি আমরা ধ্বংস হয়ে যাব নিশ্চিত আমরা ধ্বংস হয়ে যাব বদা করেছেন জিব্রিল জিবরিল হচ্ছে সাইদুল মালা একা ফেরেস্তা জগতের সর্দার বদয়া করেছেন মসজিদে নবীতে সারা দুনিয়ার সর্বসারা মসজিদ যে মসজিদে এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাত নামাজ পড়ার স্বভাব পাওয়া যায় এমন মসজিদে বদয়া করেছে এবং বদাটা করেছেন জুমার দিন এবং জুমার দিন তাও ফোদবার পূর্বে এই জন্য সাইরোটাই পয়েন্ট আমাদের এই জিব্রিলের এই দোয়া বদোয়া কবুল হওয়ার জন্য এই জন্য হাদিসুর পাদ সাল আলাইসাল মেসাজ করেছেন জাহান্নামিরা যখন কেয়ামজুরদিন দলে দলে জাহান নামে যেতে থাকবে তখন ফেরেশ তারা জাহান নামিদেরকে দিক দিয়ে বলতে থাকবে যে কিরে হতবাদা কুফাল পড়া তোমরা জাহান নামে যাচ্ছ তোমাদের জীবনে কি রমজান মাস আসে নাই তোমাদের জীবনে কি রমজান মাস আসে নাই তোমরা কেন জাহার নামে যাচ্ছ রমজান মাস তো আমরা পেয়েছি আমরা গুনা মাফ করাতে পারছি কিনা খলিবাজুল মুসলিমিন ওমর ফারুক রাজিয়াল তিন আর খেলাপত আমলে ঈদের আমাদের জন্য হাজার হাজার মুসলমান ঈদগায় সমবেদ হয়েছে কিন্তু ইমাম সাহেব ছিলেন উমর ফারুক রজিয়াল্লাহ তাল তিনি খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় যেন ফালিয়ে গিয়েছেন খাবাইকরাম খোঁজাখুঁজি করে তিনি কি কামড়া থেকে বের করেছেন দরজা ন করেছেন দরজা ন করার পরে দেখলো হজরত উমর রজিয়াল্লাহ তালাহ আন অজুরে কান্নাকাটি করতেছে ফুপিয়ে ফুপিয়ে কান্নাগাড়ি করতেছে দাঁড়ে মোবারক সিক্ত করে ফেলেছেন সাহাবাইকরাম উমর রজি আল্লাহ তালু পছন্দ করেছেন হে উমর আজকে মুসলমানের ঈদের দিন খুশির দিন আনন্দ উদযাপনের দিন মুসলমানকে দেখা যাচ্ছে তারা আনন্দ উদযাপন করছে হাসি ফুটছে মুসলমানের চেহারা কিন্তু তুমি কাঁচছ কেন তোমার কাঁদার ওপর কি রয়েছে উমর ফারুক রজিয়াল্লাহ তালহু তখন বলেছেন শুনো ঈদ মানে খুশি ঈদ মানে খুশি আর প্রকৃত খুশি আজ ওর জন্য যে ব্যক্তি রমজান মাস পেয়ে তার গুণাগুলো মাফ করাতে পারছে প্রকৃত খুশি তার জন্য যে ব্যক্তি ঢাকা থেকে আসার থেকে এক লক্ষ টাকা নিয়ে আসছে তিনিসামাই জামা কাপড় পাঞ্জাবি নিয়ে আসছে বাইবের জন্য না তার জন্য কোনো খুশি না প্রকৃত খুশি আজকে ওর জন্য যে ব্যক্তি রমজান মাস পেয়ে রমজানে তার গুণাগুলো মাফ করাতে পারছে আজকে প্রকৃত খুশি তার জন্য এখন আমার এই অনুভূতি হয় না এখনো যে আমার গুণাগুলো মাফ হয়েছে কিনা এ কথাটা কে বলতেছেন ভাই সবাই বলেন না কেন কে উমর রাজি আল্লাহ তালিবাতুল মুসলিম যে উমর দয়জন সাহাবি জান্নাতে যাবেন আল্লাহ নবী তাদের জীব দশায় দুনিয়াতেই সুসম্বাদ দিয়ে গিয়েছেন আশারাব্দুল মোবাস সাদা যাদেরকে বলা হয় তাদের মধ্যে একজন ছিলেন উমর রজি আল্লাহ তালান উমর রজি আহাল জানলাতে যাবেন এটা নবীর কথা এত ছোটে ওমর রজি আল্লাহ তালান কান্নাকাটি করতে করতে নিজের দাঁড়িকে সিক্ত করে ফেলেছেন যে আমি রমজান পেয়ে আমার গুণাগুলো মাফ করাতে পারছি কিনা উমর রাজি অবস্থা যদি এমন হয়ে থাকে তাহলে আমার আপনার কি অবস্থা হওয়া দরকার চিন্তা করেন ভাই আল্লাহুল আলমিন আহকামুল হাকিমিন দয়ার সাগর আল্লাহাদ চান না যে আমার কোন বান্ধা যাহান নামে যাক আল্লাহ কিন্তু চান না কেন চান না আদিসের মধ্যে আছে হুজুরপা সাল আলাইসাল্লাম বলেছেন একজন মা একজন মা তার সন্তানকে যে পরিমাণ আদর করে মায়া করে ভালোবাসে আল্লাহ রব্বুল আলামী তার থেকে সত্তর গুণ বেশি তার বন্দাকে ভালোবাসে মা কখনো চায় না যে আমার ছেলে আগুনে চলুক এটা মা কখনো চায় না বাপু কখনো চায় না আমার ছেলে আগুনে চলুক মা বাপের থেকে আল্লাহ সত্তর গুণ বেশি ভালোবাসেন আমাদেরকে আল্লাহ তাহলে কিভাবে চান যে আমরা জানাই আল্লাহ চান না এই জন্য আমরা গুনা করেছি আমাদের গুণা মাফ করানোর জন্য আল্লাহ রবুল আলমিন কিছু সময় আমাদের জন্য রেখে দিয়েছেন যে তোমরা যত গুণায় করো না কেন এই সমস্ত সময়ের মধ্যে যদি তোমরা মাফ চাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব তার মধ্যে একটা সময় লাইলেতুল মেয়ারাজ লাইলাতুল ম্যারাজ ম্যারাজ রজনী গুনামাত করার একটা সুবর্ণ সুযোগ ছিল আমাদের জন্য লাইলাত ম্যারাজের পরে গুণামাত করার আরো একটি সুযোগ আমাদের জন্য করে দিয়েছেন সেটা হচ্ছে লাইলে যেটাকে আমরা সবে বরাদ বলি তাহলে প্রথমে গেল লাইলেতুল ম্যারাজ গুনামাপের একটা সুযোগ দ্বিতীয়তে গেল সবে বরাজ গুনামাপের বিশাল একটা সুযোগ তৃতীয়তে আসলো রমজানের প্রত্যেক দিবস রমজানের প্রত্যেক দিবস গুণামাফের একটা সুবর্ণ সুযোগ ছিল আমাদের জন্য রমজানেও যারা আমরা গুনা মাফ করাতে পারি নাই আমাদের জন্য আরো একটি সুযোগ আল্লাপাত করে দিয়েছেন লাইলাতুল কদর সবে কদর যেটাকে বলা হয় গুণামাফের জন্য বিশাল একটা সুযোগ আল্লাপাত করে দিয়েছেন লাইলাতুল কদরেও যারা গুনামাফ করাতে পারে নাই তাদের জন্য আরো একটি সুযোগ আল্লাপাত করে দিয়েছেন ঈদের রাত আমি গত জুমায় আলোচনা করেছি যেটাকে লাইলে যা যা পুরস্কার গ্রহণের রাত্র বলা হয় ঈদের রাত আমাদের জন্য গুণামাফের জন্য আরো একটি সুযোগ ছিল যে সমস্ত হতবাকার কপালপোড়া ঈদের রাতেও গুণামাফ করাতে পারে নাই তাদের জন্য সর্বশেষ একটি সুযোগ আল্লাহাদ আমাদের জন্য করে দিয়েছেন ঈদের দিন ईर दिन बंदार गुनाफे सर्वशेष सूज ये आज आल्लर दरबारे छोर पानी छेड़े मकुल खादी अंतर अंतर के भेजे दिए आल्लर दरबारे इच्छा लास्ट शेष चांस हमारल्ला दरबारे सकले दुआ करबार अत्यंत आपसूस लगे आज के गुना माफे विशाल एक सूझ पे अनेक भाई गुनादाज ना कर টাকা দেওয়ার ভয়ে কালেকশনের ভয়ে আমরা পালিয়ে চলে যাই অত্যন্ত আফসুস লাগে তাদের অবস্থা দেখলে আমার আপনি টাকা না দিয়ে বসে থাকেন পেশার দৃষ্টি করে আপনার থেকে টাকা নেওয়া হবে না তারপরেও সম্মিলিত বুজুরগানের দিন বলেছেন চল্লিশ দিনের চল্লিশ জনের ভিতরে একজন আল্লাহ আল্লাহওয়ালা থাকে একজন আল্লাহর বুজুর্গ থাকে আমার মুখ না পাকুতে পারে আমার তো হয়তো আল্লাহ কবুল না করতে পারে কিন্তু এই মসজিদের ভিতরে শত শত মুসল্লির ভিতরে একজনও যদি আল্লাহর এমন বন্ধা থাকে যার তো আল্লাহর কাছে খুব ভালো লাগে তার উচিলে আল্লাহকে আমাদের সকলকে ক্ষমা করে দিবে না হে আমার বন্ধারা তোমরা আমার কাছে মাফ চাও ইতে পার করো আমি আল্লাহ গপ্পার অতি ক্ষমাশীল এই প্রতিশ্রুতি আল্লাহ আল্লাহ হে আমার ইমানদার বন্দারা যারা গুণা করে নিজের নকসুরচার করে ফেলেছ লুমির রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নুরা ছিল না যদি এক কোটা ছোটের পানি ছেড়ে দিয়ে আমি রব্দুল আলামীদের কাছে দোয়া করতে পারো আমি আল্লাহ এত নিষ্ঠুর নয় এত কঠোর নয় বন্ধা দোয়া করার হাত উড়ানোর সাথে সাথে আমি আল্লাহ তোমাদের জীবনের রাশি মাফ করে দিব আমি আল্লাহ নাম গফফার গপ্পার মানে উচিত ক্ষমাশীল আল্লাহ যদি গুণে মাফে না করেন তাহলে উনি গপ্পার কিভাবে হবেন কথা কি বুঝতেছেন না আপনারা যদি আল্লাহ আমাদেরকে মাফে না করেন তাহলে উনি গপ্পার কিভাবে হবে তুমি গপ্পার এই গুনে গুণের নিতে তখনই হবেন যখন বন্ধার গুণে তিনি কি করে দিবেন মাফ করে দিবেন তখনই তিনি তো প্রমাণিত হবেন শুধু আমাদের অভাব আমরা যদি আল্লাহর দরবার আজকে শেষ সুযোগ আমরা আল্লাহ দরবারে বাজ আজ আার আছে হাস্তি বাজ আছে হাস্তি বাজ গর কা ফেরো গেবেরো বুথপুরস্তি বাজ गे माहे ना उम्मीद भाई आल्लर दरबार एम एक दरबार जे दरबार आवाज आसते थे आवाज आसते थे हस्ती तुम्हें जत बड़ा गुनागारा हो ना क्या बज आम आल्लर दरबारे की करो फिर आसो मू सेना আহলে জমি আপনি কথা সে না হো আহলে জমি আপনি কথা সে তো দীর বদল জাতি হে মোজ তর্কি দোয়া সে ডক্টর ইবদাস বলেছেন মায়ুষ না হো আহলে জমি হে জমিনের বাসিন্দারা গুনে করেও কহ হতাশ হো না নুরাশ হয়েও না আল্লাহর দরবার সার্বক্ষণিক খোলা থাকে আল্লাহর দরবারে এসে দোয়া করো তীর বিবলে জাতি হে মোজ তর্কি দোয়া আছে গুণাগার যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করে তখন আল্লাহর রহমতের মধ্যে জোশ এসে যায় তোমার আমার ভাইরা সন্তান যখন কান্নাকাটি করে হাতিশের মধ্যে আছে সন্তান যখন কান্নাকাটি করে তখন যেমনিভাবে মায়ের দুধের মধ্যে জোশ এসে যায় মায়ের স্তনে দুধের মধ্যে জোশ এসে যায় কোনো গুণাগার বন্ধা যখন গুণা করে ফাঁস করে আল্লাহর দরবারে দোয়া করে তখন হাদিসের মধ্যে আছে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যাক আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে দম আসি তুৎফি গদাবার রফ দম আসি তুৎফি গদাবার রফ মানুষ যখন গুনা করে তখন আল্লাহ নারাজ হয় না খুশি হন কথা বলেন না কেন মানুষ গুণা করলে আল্লাহ খুশি হন নাকি নারাজ হয় আল্লাহ নারাজ হয় আল্লাহ নারাজ হয় আর ছয়টান খুশি হয় মানুষ গুণা করলে শয়তান খুশি হয় শয়তানকে কখনো বিজয় হতে দিবেন না শয়তান আমাদের চিরশত্রু ইন্না শয়তান আমাদের চিরশত্রু শয়তানকে কখনো বিজয় হতে দিবেন না শয়তান আমাকে টেলিভিশন দেখাইতে পারলে শয়তান খুশি না আমি টেলিভিশন চাইবো না শতান এখানে পরাজয় হবে মিথ্যা কথা বলাইতে পারলে শয়তান খুশি আমি মিথ্যা কথা বলবো না মুখে দাঁড়িয়ে না রাখাইতে পারলে শয়তান খুশি আমি শয়তানকে খুশি করব না সুখ খেতে পারলে শয়তান খুশি আমি শয়তানকে খুশি করব না বুঝ খেতে পারলে শয়তান খুশি আমি শয়তানকে খুশি করব না আমি খুশি করব কাকে শয়তানকে কখনো বিজয় হতে দিব না আমরা খুশিও শয়তানকে খুশি হতে দিব না যেহেতু শয়তান আমাদের চিরশত্রু আমরা খুশি করবো একমাত্র আল্লাহকে এখন মানুষ যখন গুণা করে তখন শয়তান খুশি হয় আল্লাহ নারাজ হয় আর জনগুলা আছে আল্লাহর নবী হাতিসের মধ্যে করেন মানুষ যখন গুণা করে তখন আল্লাহ নারাজ হয় আর যখন গুনাগার চোখের পানি ছেড়ে দেয় সাথে সাথে আল্লাহর গুসা প্রশমিত হয়ে যায় আল্লাহর গুসা দূরে চলে যায় মানুষ যখন তোবা করে তখন মানুষ আল্লাহর বন্ধু হয়ে যায় মানুষ তোবা করলে আল্লাহকে শুধু গুণা মাফ করে তা নয় মানুষ তোবা করার পরে আল্লাহ শুধু গুণা মাফ করে তা নয় বরং আল্লাহ গুণাকারের বন্ধু হয়ে যায় কি প্রমাণ ও আয়াতেই প্রমাণ মানুষ গুণা করলে যখন তোবা করে আল্লাতে তার গুনা মাফ করে তা নয় আল্লাহ তাকে ভালোবাসে দেখবেন আপনার কোন ছেলে যদি অপরাধ করে আপনার কাছে আবার ক্ষমা চায় রাব্বু আমি ভুল করে ফেলেছি আপনি আপনার ছেলেকে যে মাফ করবেন তা নয় বরঞ্চ আগের থেকে আপনি আজ থেকে আপনার ছেলেটাকে আরো বেশি ভালোবাসবেন এটা পরীক্ষামূলক পরীক্ষা করে দেখেন তো মানুষ গুণা করে আল্লাহকে নারাজ করে গুণা করে যখন আবার তৌবা করে তখন আল্লাহ গুনা মাফ করে সাথে সাথে আল্লাহ তাকে আবার কি করে ভালোবাসা আল্লাহ তার প্রেমিক হয়ে যায় তার মহেক হয়ে যায় আমার ভাইরা এই জন্য বুজুর্গ দিন তোবা করতেন হুদুরপা সাল আলহি নি মাসুম ছিলেন তার জীবনে কোনদিন গুণা হয় নাই আল্লাহর নবী হাতিজের মধ্যে আছে। দৈনিক এক শতবার আল্লাহর দরবার তোবা করতেন অন্যান্য রেওয়ায় মধ্যে পাওয়া যায় দৈনিক সত্তরবার আল্লাহর নবী নিঃসাপ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে তোবা করতেন নবী নিষব হয়েও যদি দৈনিক এতবার তোবা করতে পারেন তাহলে আমরা যারা গুণার সাগরে হাবুডুবু খাচ্ছি আমার আর আপনার কি অবস্থাটা হওয়া দরকার ফিরানি ফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহ ছিলেন কত বড় ফির ছিলেন কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আল্লাহ দরবার দোয়া করতেছে দরবার উঠতেছে আল্লাহ জুনুবি কামা জিল বাহারে আল্লাহ আমার গুণের তরঙ্গ তুল্ল। আমার গুণা সমুদ্রের তরঙ্গ তুল্ল তরঙ্গ থেকেও বেশি আল্লাহ আমার প্রত্যেকটা গুনা পাহা থেকেও বড় আল্লাহ আমার প্রত্যেকটা গুনা পাহা থেকে বড় তারপরে বলছে আল্লাহ আমার গুণা যত বড় হোক না কেন আল্লাহ আমার গুণা যত বড় হোক না কেন আল্লাহ তুমি তো হইলা গপ্প তুমি তো হইলা গপ্প পন্দার গুণা যত বড় হোক না কেন তোমার কাছে এটা কিছুই না কিছুই না ইচ্ছা করলে তুমি বনটাকে নিষ্পাপ বা নিয়ে দিতে পারো এই জন্য আমার ভাইরা আজকে শেষ সুযোগ আমাদের জন্য আমরা সকলেই সম্মিলিতভাবে। ভাবে মুনাজাত করা ছাড়া একজন ভাইও আমরা যাবো না ইনশাল্লাহ মুসাফা কোলাগুলি করে আমরা সকলে যাব। মুনাজাত দিয়ে আমরা সকলেই যাব। মুনাজাতের আগে আমরা একজন ভাইও যাবো না ইনশাআল্লাহ সকলে চোখের পানি ছাড়াবো এখানে আমরা হাবিসের মধ্যে আছে। যারা গুনা মাপ পেয়ে যাবে রমজানে যারা গুনা মাপ পেয়ে যাবে ঈদের দিন ফেরেস্তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায় রাস্তার মোড়ে মরে দাঁড়িয়ে যারা গুনা মাপ পেয়ে যাবে ওদের সঙ্গে মুসাফা করতে থাকে ওদের সঙ্গে কি করতে থাকে ফেরেস্তারা মুসাফা করতে থাকে আল্লাহ রি যারা তারা দেখে তারা দেখেন মুসাফা চলছে মুসাফা করতেছে হয়তো আমাদের ওই অন্তর চক্ষু নেই বক্সবন্ধু নজর আমরা ওই চক্ষু দিয়ে দেখি না কিন্তু যারা ঈদের দিন পেয়ে যায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ওদের সঙ্গে কোলাগুলি করার মুসাফা করতে থাকে এই জন্য আমরা আজকে ইনশাল্লাহ সকলেই দোয়া করবো শয়তান এতদিন শৃঙ্খলাবদ্ধ ছিল দুর্বৃত্ত শয়তান আজকে শয়তানকে ছেড়ে দিয়েছে শয়তান আজকে এটাই আমার আলোচনার সারাংশ শয়তান ছাপ হয়ে গেছে আমাদেরকে বিজয় লাভ করতে কি পারবে না ছয়তানটা আমরা পরাজয় করব। ইনশাল্লাহ এই দশ মিনিটের ভিতরে মসজিদের কালেকশন হয়ে যাবে 10 মিনিটের পর ইনশাল্লাহ আমি আমাদের নিয়োগ বলবো বরাবর নয়টা বাজে ইনশাল্লাহ জামার দাঁড়িয়ে যাবে এখানে কোনো দুইটা কালেকশন হবে না ইমরাম মোয়াজ্জেনের নামে ভিন্ন কোন কালেকশন হবে না একটাই মাত্র কালেকশন হবে মসজিদের নামে আপনারা যে যা পারেন আমরা আপনাদেরকে সারা বছর পাই না আপনারা অনেক ভাই এখানে এসেছেন দূর দরজ থেকে ঢাকা থেকে এজন্য উধার মনে আমরা উভয় শহর ছেড়ে আজকে আমরা মসজিদে দান করব। ইনশাল্লাহ আপনি দান করলে আপনার টাকা কমবে না যতই দান করবেন ইনশাল্লাহ আপনার টাকা বেড়ে যাবে আমাদের মসজিদের তাই স্যার আপনারা কালেকশন শুরু করেন সময় তো কম কোনো ভাই খালি হাতে যাবেন না আমরা সকলেই জি আমরা টাকা দান করার চেষ্টা করি ইনশাল্লাহ বরাবর নয়টায় জামার যাবে